বিশ TV, Bangla, মানবতম সমাপ্ত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 ওর করিস বাহ বিশিকা এসমে আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ আল্লাহ দয়া শান্তি সবার উপরে বর্ষিত হোক এখানে উপস্থিত সকল ভাই ও বোনকে স্বাগত জানাই পাশাপাশি লক্ষ লক্ষ দর্শকদের যারা টেলিভিশন দেখছেন সারা পৃথিবীতে সরাসরি পিস টিভির মাধ্যমে দশ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনের এবং প্রদর্শনীর দ্বিতীয় দিনে পিস মানবতার সমাধান কেরাত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কারি শেখ হাসান আলী মেরহাব যিনি এসেছেন লেবানন থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا اي كان قرانا عربيا قرانا عربيا لتنذر ام القرى ومن حولها তু দিউর উন্ম ক্রতু জিউর জনাইফি ফিল জন্ ফ شاء في رحمته والظالمون ما أم من دونه أولياء أم اتخذوا فَإِنَّ كُنَّ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وإلى is a coming شاي ابن علي شرع لكم من دين ما وانصا به نوح والذي اوحينا পদলবী হলাই ক্যাণ أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহু ইজতাবি নাই আল্লাহু লাউইব এখন তেলাওয়াতের অনুবাদ করবেন ভাই موسی সিরানটোনিয়ো শিক্ষা শরীয় প্রত্যেকটি আল্লাহ প্রদত্তের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো তহিদ এটা হলো শির এটা হলো শহীদ এটা হলো শহীদ আপনি কখন আপোষ করতে পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোননাথের লক্ষ্য প্রতি শনিবার প্রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা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 पर्दा जानून से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारिय नीतिमाल परवर्ती अनुष्ठान पिसाए আর এভাবে তোমার প্রতি কোড়া নাজিল করেছি আর বিভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মক্কার জনগণকে এবং এর চারিদিকের জনগণকে যার মধ্যে কোনো সন্দেহ নাই একদল জান্নাতে প্রবেশ করবে আর একদল জাহান নামে প্রবেশ করবে আর আল্লাহ ইচ্ছা করলে সব মানুষকে এক ধর্মের করতে পারতেন বস্তুত যাকে ইচ্ছা তাকে সিও অনুগ্রহ দান করেন আর জালিমদের কোন অভিভাবক নেই সাহায্যকারী নেই অথবা তারা কি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে অভিভাবক করেছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি মৃতকে জীবিত করেন আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং তোমরা যে বিষয়ে মতভেদ করো কেন এর ফয়সলা আল্লাহর হাতে বল তিনি আল্লাহ আমার প্রভু তার উপরই ভরসা করি এবং আমি তারই অভিমুখী তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করেছেন প্রাণীর মধ্যে প্রাণীর জোড়া এইভাবে বংশবিস্তার ঘটিয়েছেন তার সমতুল্য কিছুই নেই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশমণ্ডলী ও পৃথিবীর নিয়ন্ত্রণ তারই হাতে যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন অথবা কমিয়ে দেন প্রকৃতপক্ষে তিনি সর্ববিষয়ে অবহিত তিনি নির্ধারিত করেছেন তোমাদের জন্য ধর্ম যার নির্দেশ নূহকে দিয়েছিলেন যা আমি তোমার প্রতি নাজিল করেছি হেমহাম্মদ আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা এবং ইসাকে এই দিনকে প্রতিষ্ঠা করো এবং এতে কোনো মতভেদ করো না যাদেরকে আহ্বান করো তাদের কাছে এটা দুর্বাহ তারা আল্লাহ সাথে করে। আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং তার অভিমুখে তাকে দিনের পথে পরিচালিত করেন সুন্দর জন্য হাসান আলী মিরহাবকে যিনি এসেছেন লেবানন থেকে আর এর অনুবাদের জন্য ভাই মূসা সিরান্টোনিওকে যিনি শুধুমাত্র এই সম্মেলনের জন্য অস্ট্রেলিয়া থেকে এসেছেন এখন আমরা মূল অনুষ্ঠান শুরু করছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে আমি ডহ নায়েক আজকের সন্ধ্যার অনুষ্ঠানের আপনাদের হোস্ট এটা আমার জন্য আনন্দের বিষয় এই অনুষ্ঠানের সঞ্চালক হওয়া আজকের সন্ধ্যার বক্তাকে পরিচয় করানোর দরকার নাই তবু সংক্ষেপে এই মানুষ সম্পর্কে কিছু বলছি যে মানুষটি অনেককেই নির্বাক এবং সম্মোহিত করেছেন ইসলামের সুন্দর উপস্থাপনা দিয়ে ইসলামের বুনিয়াদ পবিত্র কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে যার মধ্যে রয়েছে কারণ যুক্তি এবং বৈজ্ঞানিক সত্য তিনি বুঝতে পেরেছিলেন মেডিকেল ডাক্তার হয়ে সব মানুষের সমস্যা দূর করা সম্ভব নয় যেহেতু সমস্যাগুলির জন্ম মনে মনই চিন্তা করে মনই কারণ খোঁজে মনই প্রশ্ন করে এবং সন্দেহের সৃষ্টি করে তখনই তিনি এই অতৃপ্ত মনকে প্রশ্ন করেন এবং উত্তর দিয়ে থাকেন দুনিয়াবিজ্ঞানের যেসব তথ্য রয়েছে পাশাপাশি স্বর্গীয় জ্ঞান মানে কোরআন হাদিস তিনি পাবলিক লেকচার শেষে দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের বিশ্লেষণ ধর্মী এবং যুক্তিসঙ্গত উত্তরের জন্য বিখ্যাত গত এগারো বছরে দু পর্যন্ত ডাঃ জাকির এক হাজারের বেশি পাবলিক লেকচার দিয়েছেন ইউএসএ কানাডা ইউকে সৌদি আরব ইউআই কুয়েত সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গা আনা সাউথ আমেরিকা কাতার বাহরাইন দক্ষিণ আমেরিকা মারিশাস অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং আরো অনেক দেশে অবশ্যই অসংখ্য পাবলিক লেকচার ইন্ডিয়ায় দিয়েছেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ডায়লগের ক্ষেত্রে তার বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নেই ইউএসএতে ডাঃ উইলিয়াম ক্যাম্বেল এটা দেখেছেন দু সালে পহেলা এপ্রিল ডায়ালগের সময় বিষয় বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল তার পাবলিক ডায়ালগ শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিষয় পবিত্র গ্রন্থের আলোকে ইসলাম এবং হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা ইন্ডিয়ার ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি দু সালে ঈশ্বরের এক এবং একত্রবাদের উপর বিশাল সফলতার সাথে সালে মে মাসে সেই সময় শেখ আহমদ তাকে রহম করুন বলেছেন বাবা তুমি যা করেছো চার বছরে আমার তা লেগেছে ৪০ বছর আলহামদুলিল্লা আল্লাহর বাণী প্রচারের তার এই প্রচেষ্টা জন্ম দিয়েছে क्रमबर्धमान जनप्रिय टी चैनल पीस टी आयोजन आने तब क्षुद्र प्रयास मात्र सुबहना पद देखान प्रचेषाड़िए दिन मानुष्ठर बाणी पहुंचे देवर आजकल आलोचनार्षे खुबी गुरुत्वपूर्ण विषय अनेक अमुस्लिम হতবুদ্ধি করে এবং মুসলিমদের মনে অগাধ বিশ্বাস রয়েছে তবুও কারো জন্য কিছুটা যাচাইয়ের বিষয় এটা হল কোরআন কি আল্লাহর বাণী আজকে আমাদের বক্তা আলোচনা করবেন আর অবশ্যই যথারীতি থাকছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ভাই ও বোনেরা एन आसचन डायक الحمد لله. والصلاة والسلام على رسول اللہ آل أعوذ بالله من بسم الله الرحمن انفسهم রসুলিলজমিন বসমি لهم রহিম الحق اولم বসমি রহমান রহিম সনূরি হিফিলিফিফল ওখাল আমার গুরুজনেরা এবং প্রিয়া সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত দয়া শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম হল সবচেয়ে প্রাচীন ধর্ম যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময় আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল আল্লাহ সোহান সর্বশক্তিমান ঈশ্বরের যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর তাদের অনেক মুজাজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ যেমন ধরেন সমুদ্রকে দুইভাগ করা মৃতকে জীবিত করা এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার যাচাই করার কোনো সুযোগ নাই আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্রকরণ বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত আমি আপনাকে শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য আর ছিলেন সর্বশেষ নবী যে মুজেজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য আর তার এই মুজেজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে যেহেতু তিনি সর্বশেষ নবী তার মুজেজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত যদিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তখন নিজে শত শত মোজেজার দেখিয়েছেন তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার সেটা হচ্ছে কোরআন যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সামানার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনও যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক করো ওর তিল করাহ বিশো কিল কেলা মল দিনু ভূষণ লিনু হেসি আিন আপন লিমা